সিল্ল হিহ মহি উ সবিলি আদৌ ইর লোহি আশু রিতি ও সুবহ নম লোহিওম অন মিন মুশ্রিকে كتاب الله دستوري وخير الخلق أسвとنا بسنته جنانوري بهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته جنانوري بهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير উসনা বিশু নোরে হাব ঔষধ না আফনা এচল্লিমিল বিপুল ফন ও চুমুনা মহাবুনা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 وَقاموا لكم فَقموا لم إ الله يحب المتَّقين إ الل يحب الطوابين وَحبّ المططاهرين وَقَهُ كلل إنِ قُنتُم تتحبون الله فََّبيون يحبكمم الله وَقَُهُ تعَلى فصَ فَيةِ الله بقوم يحبهم وَحبون وَقَ إ الله يحب الذيِن يقاتِلونَ في صَبيِييله صَفَّ كأَنَّهُم بُننيانُ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন যারা তার আজাবকে ভয় করে তার নিয়ামতের আশা রাখে তাদেরকে রব্বুল্লা আলমিন ভালোবাসেন যারা আল্লাহ রবুল্লা আলমিনের নাফরমান ফরমান বিরুদ্ধাচরণকারী তাদেরকে আল্লাহ রব আলমিন ঘৃণা করেন সাল্লাতে ইসলামের ওপর যিনি সবচাইতে বেশি আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভালোবেসেছেন এবং প্রত্যেক ওপর মহান আল্লাহর ভালোবাসা এবং তার রসুল সাল্লাহ ইসলামের ভালোবাসা সবকিছুর ভালোবাসার ওপর ফরজ যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের চাইতে অন্য অথবা ভালোবাসায় প্রাধান্য দেবে সেই ব্যক্তি না তোমাদের কোন ব্যক্তি অতক্ষণ সত্যিকার মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল সাল্লাম তার কাছে তার মাতা পিতা তার ছেলে মেয়ে এবং সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসার পাত্র না হয়ে যাব হাদিস মহান আল্লাহ তার ভালোবাসা সম্পর্কে হবা ল মুশ্রিকরা বহুত্ববাদীরা তাদের দেব দেবীকে তাদের বাতিল উপাস্যদেরকে আল্লাহর মতো বা তার চাইতে বেশি ভালোবাসে আল্লাহকে যেমন ভালোবাসা উচিত সেই রকম ভালোবাসে তারা তাদের দুর্গা দর্গা খেয়ে আল্লাহর মত করে ভালোবাসে যারা পূজা করে প্রতিমাকে সেসব দেবদেবী কে ভালোবাসে আল্লাহর মত করে আর যারা গস কৌতুবের পূজা করে গস কৌতুবের কাছে যাচা করে তাদেরকে বালামসিবত দূরকারী মনে করে তাদের কাছে মনের কামনা বাসন পুরা হয়ে তারা आल्ला सम्पर्था तरक नड़ाचड़ा देखा जाने नाफर मानी रत कित गस कौत सम्पर्क क्यों जो सत्यकथाटी मृत्यु गरमे उठ मन हम खे फिल्ला आल्ला भलोबा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 ধারাবাহিক আলোচনা চলছে আল্লাহ রবুল আলমিনের গণাবলী সম্পর্কে যা কোরানে কেরিমে বর্ণিত হয়েছে লেখক এই কিতাবে প্রথম আল্লাহ আল্লাহর আলমিনের যে সেফাতগুলি বা গণাবলীগুলি বর্ণিত হয়েছে সেগুলি বর্ণনা করেছেন আর তারপরে হাদিসের পর্ব আসবে হাদিসের যে গনগুলি আল্লাহ আবুল আলমিনের বর্ণিত হয়েছে বা হাদিস দ্বারা প্রমাণিত সেগুলি বর্ণনা করবেন এখন কোরআন খেয়েমের আয়াতের পর্ব চলছে এই জন্য যারা এমনিতে শুধু এগুলির কিন্তু গভীরভাবে বুঝার চেষ্টা করবে না ভাববে যে শুধু আয়াতগুলি কালেকশন করেছি আয়াত কিছু আয়াত পড়লাম কিছু আয়াত শুনলাম কিন্তু প্রত্যেকটি আয়াত দিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের গোনাবলী সিফাত গনবাচক নাম এবং প্রত্যেকটি গুণবাচক নাম থেকে এক একটি গুণ বেরোয় যেমন গুণ এক চি বেরোয় সেটা হচ্ছে রহমতুল্লাহ আল্লাহ রহমত আল্লাহর দয়া তিনি যখন বড় লু তখন তার একটি গুণ হচ্ছে বড় দয়া করা তো সেফাতি নামগুলো বা গনবাচক নামগুলিতে দুটো দিক আছে একটা হচ্ছে গনবাচক নাম আল্লাহ নিরানব্বইটি যে নামগুলির অধিকাংশ হচ্ছে আল্লাহ পরে যেগুলির নাম সেগুলি গুনবাচক নাম সেফাতি নাম আর প্রত্যেক যে নাম থেকে একটা করে গুণ বেরোয় এইগুলি নিয়ে আলোচনা চলছে তার মধ্যে কয়েকটি গুন সম্পর্কীয় আয়াতগুলি আমাদের সামনে আজকে আসবে প্রথম আজকে শুরু করব আল্লাহর ভালোবাসা দি মাহাব্বত উল্লাহ আল্লা ভালোবাসা দিয়ে ভাষ্যকর্তায় বলছেন ইসবাত ও মহাবাহী ও মহিআলিয়া কবি জালাল আল্লাহ রবুল আলমিনের ভালোবাসা তার বন্ধুদের কি তার প্রিয় বান্ধাদেরকে আল্লাহ যে ভালোবাসেন আলা মা কবি জালালিহি এমন ভালোবাসা যেটি আল্লাহ রবুল আলমিনের মর্যাদার জন্য উপযোগী आल्ला भल्ला भलोबासा आल्लर सृष्टि ना आल्लाबुल आलम भारत कारो भाला दिका धरणर दिका भलोबास अवस्था तयी है से दिक्कत कथा আল্লাহ রবুল্লা আলমিন বান্দাদেরকে ভালোবাসেন সৎকর্মশীলদেরকে আমরা ভালো মানুষদেরকে ভালোবাসি যারা ভালো মানুষ তাই না ভালো মানুষ ভালো ভালোকে ভালোবাসে কিন্তু আমাদের ভালোবাসার ধরনটা আমাদের মতো তাই না আমাদের যেমন ক্ষমতা সীমিত তেমন ভালোবাসাও সীমিত হ্যাঁ ভালোবাসার পরিধিটা সীমিত একবারে খুব একটুতে ভালোবাসা শত্রুতায় পরিণত হয়ে যায় তাই না কিন্তু আল্লাহ আমরা একবার ছাড়া দুইবার কাউকে ছাড় দিতে চায় না অনেকে একবারও ছাড় দিতে চান না একবার ভুল করল ছাড় দিতে চান না ভালোবাসা শেষ খান খান হয়ে গেল কিন্তু আল্লাহ রব আলম তার বান্দাদেরকে কত ভুল করছে তারপরও কত ছাড় দিচ্ছেন তারপর হ্যাঁ তারপর তাকে রুজি দিচ্ছেন তারপরও তাকে আল্লাহ তার নিয়ামত দিচ্ছেন এমনকি বড় বড় কাফের কেউ দুনিয়ার রহমত শুধু মমিনার সাথে খাস না করে সকলকে সামিল রেখেছে তার রহমতে তার দয় তাই না ধরনের দিক থেকেও আর দিক বলছিলাম যে ভালোবাসলে যে অবস্থাটা তৈরি হয় মানুষ বা সৃষ্টি যখন ভালোবাসে তার মধ্যে একটা দুর্বলতা আসে কমজোরি চলে আসে এই জন্য আমাদের বাংলা ভাষা একটা আজকাল পরিভাষা হচ্ছে যে অমুক ব্যক্তি অমুকের ক্ষেত্রে খুব দুর্বল দুর্বল মানে কি হ্যাঁ ভালোবাসে এবং ভালোবাসতে গিয়ে নরম হয়ে যায় ভালোবাসা মানে দুর্বল হয়ে যাবে ওখানে গিয়ে এমন দুর্বল হয়ে যায় যে অনেক সময় নয়কে কে করে দেয় মানে ওর খারাপ দোষগুলো নজর আসে না ভালোবাসা আল্লাহর ক্ষেত্রে কি হচ্ছে সেটা হবে না মানুষ বা আল্লাহর অন্যান্য অন্য কাত ভালোবাসে পশু পাখিও ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসাতে দুর্বলতা রয়েছে সৃষ্টির ভালোবাসাতে কি রয়েছে দুর্বলতা রয়েছে দুর্বল দিক রয়েছে আল্লাহর্বলের ভালোবাসায় কোন রকমের ত্রুটি নেই তিনি যেমন তার সত্তার ক্ষেত্রে ত্রুটি মুক্ত সুবহান বলছি তিনি তেমন প্রত্যেকটি সেফাত গুণের ক্ষেত্রে ত্রুটি মুক্ত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 দুর্বলতার দিক দেখতে গিয়ে মত জাহমিয়া গুমরা বেশ কিছু শিরক্ষা যুগে যুগে বেরিয়েছে যে ইসলামের ইতিহাসে তারা আল্লাহর ভালোবাসাকে অস্বীকার করেছে না আল্লাহর ভালোবাসা হলে তো আল্লাহর দুর্বলতার দিক চলে আসে আল্লাহ তো দুর্বলতা ভাব সুতরাং অস্বীকার আল্লাহ ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা নয় ভালোবাসার প্রতিফলন যেটা ভালোবাসার প্রতিফলন যে যাকে ভালোবাসে তা কিছু দেওয়ার চেষ্টা করে এটা হচ্ছে প্রতিফলন ফলাফল তাই না আর যে যাকে ভালোবাসা কিছু দিতেও চাই না তাকে দাওয়াই আপ্যায়ন করে যাকে ভালোবাসে অথচ করানি করিমের কত আয়াত রয়েছে আল্লাহ তার বান্ধারদের ভালোবাসেন ভালোবাসা দুই পক্ষ থেকে যেমন আল্লাহ ভালোবাসেন তার নেগবান্ধা দের কেমন নেকবান্ধারাও অতক্ষণ নেক হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে রবের মতো ভালো না ভাস যেমন আল্লাহর ভালোবাসা ফরসি চলেন এখন আয়াতগুলি দেখেন এই আলোচনার মাধ্যমে আশা করি এই গনটি সম্পর্কে বুঝতে পেরেছেন মহান আল্লাহ বলছেন যেম যে মহান আল্লাহর বাণী ও আহ সেনু তোমরা সৎ কর্মশীল হও বা তোমরা মানুষের সাথে সৎ ব্যবহার মানে কর্মশীল হওয়া এহসান মানে সদাচরণ করা এই এইসবগুলি অর্থ হয় ব্যাপক অর্থে এহসান শুধু আল্লাহর সৃষ্টির সাথে না এহসান মা আল্লাহ এহসান মা রসুল্লাহ সালাম এহসান মানাস মুসলিম না হইলেও তার সাথে সদ ব্যবহার এমন কি মানুষ না যে কোন পশু পাখি প্রাণী তার সাথে এহসান সদ্ ব্যবহার করা নবী কার ইসলাম পশু জবাইগি গরু জবাই করছেন ছাগল জবাই করছেন সেই ক্ষেত্রে মারবেন না হিংস্র পশুকে মারবেন না পারতে হবে না আপনাকে মেরে ফেলবেন ফাহাসেনল কিতলাতা তার খুন করাটাও ভালোভাবে করো মানে ভালোভাবে খুন করা কষ্ট দিয়ে খুন করিও না ধারাল অ্যাঁ তোমরা যখন জবাই করবে পশু পাখি ফা আহসান জবাই করতে হবে জবাই না করলে হালাল হবে না আপনার হ্যাঁ আল্লাহ হালাল করেছেন জবাই করতে হবে স্থলে যদি প্রাণী হয় গরু উঠ ইত্যাদি সাগর জবাই করতে হবে তাই না পাখি করতে হবে মাছের ক্ষেত্রে জবাই যেগুলো প্রাণী সেগুলো ক্ষেত্রে জবাই করতে হবে জবাই যখন করবে তার মানে এই নয় যে কোনো ভাবে কষ্ট দিয়ে জবাই করো ফা আহ যে ভাতা জবাইয়ের ক্ষেত্রে সদ ব্যবহার করো সদাচরণ করো তাহলে ইসলামে যে এহসান শেখানো হয়েছে ওটা সীমিত অর্থ নয় যে এহসান নের কথা পশ্চিমারা বলে সেটাও সীমিত আবার তাদের লোকদের সাথে তাদের চালচলনে তাদের মত যেগুলো তাদের সাথে আমরা আল্লাহর সাথে এটা হচ্ছে ইসলামের সবচেয়ে উচ্চ স্তর জানেন কি না ইসলাম তারপরে ইমান তারপরে এহসান হচ্ছে মারাভিতে বল দিনের তিনটাই স্তর সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে ইমানের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে আল্লা সাথে নিষ্ঠার সাথে আল্লাহর এ বদবন্দি করা যেন আল্লাহকে দেখছেন তা যদি না হয় তাহলে আল্লাহ যেন দেখছেন এই কথা সবসময় মগজে বসিয়ে রাখা আল্লাহ রসুরামের সাথে সদ ব্যবহার হচ্ছে আদর্শ অনুসরণ ছাড়া অন্য কিছু করি না বুঝি না দলিল ছাড়া এই হুজুর বলেছেন বুজুরগ বলেছেন এটা মুরব্বীদের তরিকা এটা এই নকশবন্দির তরিকা এইসব তরিকা পরিকা না আমার কাছে তরিকা মোহাম্মদ রসুর তরিকা এটা হচ্ছে এহসান রসুল্লাহ রসুরের সাথে হেসান নাই যে রসুরের নাম আসলে চুমা চাটা দিলেন কিন্তু তরিকা হচ্ছে অন্যদের মুসলিমদের সাথে যেমন যে যত বেশি আল্লাহর কাছাকাছি তার সাথে তত বেশি এসান তারপরে অমুসলিমদের পাল আসবে মানুষ হিসেবে তাদের সাথে সৎ ব্যবহার করা আর তাদের সাথে এহসানের একটা দিক হচ্ছে তাদেরকে জাহান নাম থেকে জাহান রাগুনকে রক্ষা করার চেষ্টা করা ইসলামের দাওয়াত এই হচ্ছে এহসান তো আল্লাহ যে করার কথা বলেছেন এই সমস্ত ব্যাপক অর্থে ইসলাম কত সুন্দর দিন চিন্তা করেন আল্লাহর সাথে আপনার তাদের সাথে এহসান হ্যাঁ পাড়া প্রতিবেশীর সাথে এহসান মুসলিমদের সাথে এহসান যেখানকারী হোক না কেন যে কোন ভাষাভাষী হোক না কেন অমুসলিম মুসলিমও নয় তার সাথেও সদ ব্যবহার খারাপ ব্যবহার করতে ইসলাম বলে নাই হাসেন মানুষকে হোসনা ভালো কথা বলো ভালো কথা বললো যেকোন তোমরা কর্মশীল হও বা সৎ আচরণ করো সদ আচরণ করো সৎ ব্যবহার করো ইন আল্লাহ ইহেবুল মোহসেন কারণ আল্লাহ রব আলিন সৎ কর্মশীলদেরকে বা সদ আচরণকারীদেরকে ভালোবাসেন যারা আল্লাহর সাথে ব্যবহার ঠিক রাখে সদ ব্যবহার করে রসুলের সাথে সদ ব্যবহার করে আল্লাহ মখলুকদের সাথে মুসলিমদের সাথে অমুসলিমদের সাথে যে যেকোনো পশু পাখির সাথে সদ ব্যবহার করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন এই জন্য যেই মহিলা অসতী মহিলা কুকুরকে পানি পান করিয়ে দিল আল্লাহ রাজি হয়ে গেলেন তার ওপর সেই বোখ আর এক মহিলা ভালো মহিলা এমন কোন অসতি ছিল না বা মহিলা কিন্তু একটু বিড়াল বেঁধে রেখে খেতে দিল না সেই জন্য খারাপ ব্যবহারের জন্য আল্লাহ যারা সদ ব্যাবেন তারপরে আয়াত ও আকসে তু তোমরা সুবিচার করো। কর্তুন মানে হচ্ছে ইনসাফ করা সুবিচার করা হওয়া। আর কাস্তুন যখন হবে তার মানে হচ্ছে জুলুম করা যেন সুরে আছে ওয়ামাল আর জের পার্থক্য কিস্তুন মানে হচ্ছে ওয়াকিমা বিল কিস্তে নাই পরায়নার সাথে নাই পরায়নতার সাথে বা সুবিচারের সাথে দাঁড়িয়ে পড়লা ওজন কায়ম করা বিল জালেম আর কিস্তুন আল কিস্তু আল আদুল ও রুমিয়া কিস্ত শব্দটি রোমান শব্দ ওর মানে হচ্ছে ইনসাফ করা সুবিচার করা আল্লাহ বা নিশ্চয়কারীদের আগের আয়তে জানলাম আল্লাহ কাকে ভালোবাসেন যারা সদাচরণকারী তাদেরকে আয়তে জানলাম আল্লাহ ভালোবাসেন কোন শ্রেণীর মানুষকে যারা নেই বিচারকারী তাদেরকে সুরে হুজরাত এত শ্রেণীর মানুষকে আল্লাহ ভাবে ভালোবাসেন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 এবং তার কাজকর্মের কথা জানছেন তার বাহ্যিক জাহিরি অবস্থাও জানছেন তার আভ্যন্তরীণ অবস্থাও জানছেন ওর ভিত্তিতে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন প্রত্যেক মোমিন মুসলিমকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার বিভিন্ন স্তর আছে মোহন আল্লাহ আরাম जत पर् जतदिन पर्त काफिर तुम चुक्त चुक्ति करक् अटल थे तुमरा तरह चुक्त अटल थो अर्थात तुम्हारा आगे बेड़े चुक्ति भंग करा चुक्ति तुम्हारे क्षति करब ना तुमरा क्षति करा आंतर्जा आजकल निरापत आईनगुली तैर आंतर्जा चुक्ति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 एर एर। जी हमला विधान आगे भंग कर शांति प्रिय मानूष चलते चाहिए अशांति सृष्टि करब एल्लाठोर भाव निषेध कर गुना যারা আল আল্লাহতে চায় আল্লাহর ভয়ে ভালো কাজ করে আল্লাহর ভয়ে মন্দ কাজকে বেঁচে থাকে এর হচ্ছে মোত্তকিন তাকে অর্জনকারী ওদেরকে আল্লাহ ভালোবাসেন তাহলে সৎকর্মশীল মোহসেন কে ভালোবাসেন মুসেতিনকে ভালোবাসেন মুতিনদেরকে ভালোবাসেন যারা ভুল করে কিন্তু দ্রুত ফিরে আসে তাহ বলেছেন তাইবিন বলেননি তো দ্রুত প্রত্যাবর্তনকারী মহাল্লা কার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 फिर चले जाए चिंता कर फिर, फिर जाए चले तक आई पंचाश एक चले जाए बोकाल क्षेत्र काफे तो बोका मुस्लिम अंश बोका তারা গোনা করে যাচ্ছে মাসকে মাস বছরকে বছর জিন্দেগী আল্লা পরে কোন আল্লাহ ওদেরকে ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন যারা দ্রুত আল্লাহ মত পবিত্রত অর্জনকারীদেরকে যারা পবিত্রত অর্জন করতে চায় তাহরিন বলেননি যারা পবিত্র থাকে পবিত্রতা অর্জন করতে চায় পবিত্রতা কয়েক রকমের একটা হচ্ছে অন্তর পবিত্রতা অন্তর্পিত্র হতে শির থেকে পবিত্র হওয়া हिंसा विद्वेश शत्रुता कलह मन आक्रोश धरे रखा जत खराब गुण होते सबग एक नम्बर पवित्रता शरि पवित्रता তারপরে তাই এক পবিত্র সুতরাং করতে হবে আর কবিত্রটা হচ্ছে যে উজু নাই তো উজু করতে হবে সামনে যে কাজ করতে চাইছে তার জন্য উজু হয়তো শর্ত অথবা উজু থাকলাম থাকলে আরো ভালো পবিত্র হইলাম উজুর কবিত্র গুরুত্ব দিয়ে থাকে আর শরীরের গোসল করে পবিত্রতা গুরুত্ব দিয়ে থাকে জুমার দিনের গোসল ছাড়ে না সন্ন্যত গোসল ছাড়ে কিন্তু অন্তরে মাসকে মাস বছরকে বছর बहु रोग ढुक रियल ता लागे सन्नद भलो लागे नतून नतुन धर्म भलो लागे जर अंतरे हिंसा विद्देष शत्रुता कलह और अनैक्य भरा आमान्य कथा नहीं चाहिए ऐक्य चाहना তো পবিত্রতা অত্যন্ত আয়াতগুলিকে বুঝলে আমাদের সংশোধন হবে আমাদের সংশোধন হবে তো আল্লাহাবুল আলমিন ভালোবাসেন এই আয়াতে বলেছেন তুই শ্রেণীর মানুষ যারা দ্রুতত বাকারী আর যারা পবিত্রতা অর্জনকারী তার পাঁচ শ্রেণীর মানুষের কথা হলো সূর্য দুইশো বাইশ रास्ता शुद्ध आका मन आशा शुभ मानस आशा बस आशा अनुजी কাজ করতে হয় মহান আল্লাহ বলছেন কল্ নবী তুমি মানব জাতিকে জানিয়ে দাও যদি তোমরা আল্লাহকে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে এখানে দুই পক্ষের এক দুই পক্ষের ভালোবাসার কথা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা হয় আর বান্দার পক্ষ ভালোবাসা লাগবে প্রথম তুমি যদি ভালো আল্লাহকে ভালোবাসো তাহলে প্রমাণ দিতে হবে আল্লাহ এখানে প্রমাণ বলেছেন ইতিবাহ প্রমাণ হচ্ছে মানে নবী করিম সাল্লামের পুরোপুরি অনুসরণ আপনাকে নবীর কথা বলা হচ্ছে আর আপনি বলছেন তরিকার কথা আপনাকে হাদিস হচ্ছে, আপনি একটু আমাদের মজাবে কি আছে আমাদের হুজুরা কি ফতুয়া দিচ্ছেন আমাদের মুরব্বীরা কি হাদিস জানে না নাকি কোথায় ভালোবাসা কোথায় আল্লাহ ভালোবাসা হাসিল হবে আর কোথায় নবীর অনুসরণ যখন নবীর অনুসরণের দরির প্রমাণ নেই ठीक जमीन दावी जमीमाटी तरह दलिल प्रमाण लगे, लगे। लग लग हाँ প্রত্যেক বস্তুর জন্য দলিল লাগি আল্লাহর মোহাম্বতের দাবি করলে কি লাগে দলিল লাগে সেই দলিলটা হচ্ছে এতেবাই রসুল্লাহ সাল্লাম কার অনুসরণ করা একমাত্র মোহাম্মদ সাহায্যের তরিকার অনুসরণ করা জি মোহনাল্লাহ বলছেন কুলহেবী জানিয়ে দাও তোমরা যদি আল্লাহ আল্লাহবাস যদি এই দলিল পেশ করে দিতে পারো তাহলে দাবিতে সত্যবাদী সুতরাং এর ফলাফল কি হবে দুটো কাজ করলেন একটা হ্যাঁ শুধু অনুসরণ তাহলে আল্লাহর ভালোবাসার দাবি পূরণ করে দিলেন বা দলিল প্রাণ পেশ করলেন তখন আল্লাহ দুটো জিনিস দেবেন ইহাবে কুমল্লা আল্লাহ তোমাদের কেও ভালোবাসবেন ভালোবাসার বদলে ভালোবাসা সমান সমান তো হে গেল যথেষ্ট ছিল কিন্তু আল্লাহর সাথে একটি সৎ ব্যবহার করলে দুটি বয়া যায় বলে আয়াতে যেটা দেখাতে সেটা হচ্ছে আল্লাহ ভালোবাসেন কারাকে আল্লাহ কারকে ভালোবাসেন নবের অনুসারীদেরকে মুহ রসুলের অনুসারীদেরকে অর্থাৎ যারা বিদাত মুক্ত শির মুক্ত তহিন প্রতিষ্ঠাকারী আর সন্নত অনুসারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং ভালোবাসা দুই পক্ষ থেকে হয় আল্লাহর ভালোবাসার দাবিতে সত্যতা আসে আল্লাহ তখন ভালোবাসে ইসলাম থেকে দূরে সরে যাও যেমন আজকাল মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষের অবস্থা অধিকাংশ লোক আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছে আকিদের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আখলাক চরিত্রের ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে সন্ন্যার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ব্যক্তি জীবনের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে দণ্ডবিধানের ক্ষেত্রে কত দূরে সরে গেছে চিন্তা করা কোনটা ক্ষেত্রে বাদ নেই ব্যক্তি জীবনের ক্ষেত্রে পাঁচক নামাজ শতকরা পঁচানব্বই জন পে নামাজ মুসলিম আজকে সারা বিশ্ব এটা ভালো ভালো দেশের মুসলিম দেশ এমন নয় যে কাফেরদের মাঝে বাস করে কিছু জটিলতার না কিচ্ছু নেই আর আমি আল্লাহ নিয়ামত দিয়েছেন পাঁচ গাড়িতে বসে আছে না ইসলাম পালন করে না তাহলে আর অন্য জীবনে কেমন করে আল্লাহ শান্তি দেবেন এবং মনে রাখবেন যারা আল্লাহ রাবুল আলমিনের এবাদত করার সুযোগ পাওয়ার পরেও আল্লাহর এবাদত করল না हक आदाय करते सारा विश्व मुसलिम इतिहास एकश बचरे बचरे स्टाडी कर देखें इसलम पालन करते जख कर पालन करते तक आल्ला तम आजादान जो धर्म परिवर्तन करते ना तर हाथ खन होते देश विताड़ित निश्चिन्ह होते हम मुस्लिम इतिहास स्पेन थे शुरू कर मोगल भारत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 ইতিহাসের দিকে ইঙ্গিত করলাম আল্লাহ নিয়ামতের কদর না করার কারণে যখন আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছিলেন তখন যেহেতু যদি আল্লাহ দিনে ফিরে যাও আল্লাহ শীঘ্রই আল্লাহ রব এমন এক জাতিকে নিয়ে আসবেন বহুম তারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন ইহিবহুম আল্লাহ তাদেরকে ভালোবাসবেন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 নিয়ে আসবেন সোম্মাল তোমাদের মতো অসৎ হবে না তারা তাদের ইমানে সততা থাকবে তারা নি মনে করবে যে আমার জীবনে নামাজ পড়াটাই হচ্ছে আমার জীবনের সফলতা আমার জীবনে আমার স্ত্রী জীবনে পর্দা হে যাওয়া হচ্ছে আমার সফলতা আমার হালাল রুজিটা হচ্ছে নিশ্চয় আল্লাহ ভালোবাসেন সব লোকদেরকে যারা তার রাস্তায় সশস্ত্র লড়াই করে সাফফান। কাতার কাতারবদ্ধ হই সারিবদ্ধ হই কানাহ বুনিয়ানু মারসুস এমন বদ্ধ হই যেন তারা সীশা ঢালাইকৃত প্রাচীরের মত এই রকম ভাবে এই প্রাচীর ইচ্ছেদ করে কোন দুশ্মন ভিতরে ঢুকতে পারে না তাদেরকে আল্লাহ কি করেন ভালোবাসেন তাহলে এতে জানতে পারলাম যে আল্লাহ রব মুজাহিদিনদেরকে ভালোবাসেন যারা এখলাসের সাথে জেহাদ করে আল্লাহর কালেমা কৌচা করার জন্য আল্লাহদ্দিনকে শক্তিশালী করার জন্য এবং এর জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে সে শর্ত পূরণ করে তারা এবং পূরণ করার চেষ্টা করে যাদের কাছে এই শর্ত আছে তারা তার জন্য এই দায়িত্ব পালন করে ও কৌল মহান আল্লাহ আর ইরশাদ করেন ওহ গুর মহান আল্লাহ বড় মার্জনাকারী আর প্রেময় সৈয়া বুরুজের আয় নম্বর চোদ্দ এই ছিল আয়াতগুলি আল্লাহ রব আলিন হচ্ছেন যে আল্লাহর কাছে করে যে আল্লাহর কাছে তবা করে ফিরে যায় মানে গোনা হয়েছে ভুল হয়েছে অন্যায় হয়েছে তারপর আল্লাহ দিকে ফিরে যায় তাবা এত মানে প্রত্যাবর্তন করা ফিরে আসা কিন্তু আল্লাহর টি নামের মধ্যে একটি নাম হচ্ছে তোমার দেশের নাম নেই আব্দু তা মানে তের বান্দা এর মানে কি বান্দাও তা যে আল্লাহর দিকে দ্রুত পরিবর্তন করে প্রত্যাবর্তন করে পরিবর্তন হয়ে আসে আর আল্লাহ তা আল্লাহ তল্লাহ তা হাকিম করে কি করবেন আল্লাহ তা কি গ্রহণকারী কবুলকারী এটা একটা অর্থ আর কোন অর্থ আছে এটাকে কিন্তু তসির আমি বলেছি বিষয়টি হম হম अवश्य अल्लाह तौफिक देव बद अभ्य हस्तमैथन जो अपनी दृढ़ प्रतिज्ञ हो जाए तौ जा আজকে এইটার নাম তো জীবনে অবশ্য কিন্তু মনে নিজেকে একটু করলেন খারাপ লাগলো আবার ঐরকম তো তো তফিক হবে না জি এই আয়াত যেটা দেখাতে চেয়েছেন শেখ সাল ফৌজান হাফেজ বলছেন আন্না পিহা ইসবাত আল মাহাবাতি মিল্লাহ সুবাহ এই আয়াতগুলিতে আল্লাহ রবুল আলমিনের মহাব্বত এবং ভালোবাসা বা প্রেমের ভালোবাসা ও আন্না ওয়াল আসখাস আল্লাহ রবুল আলমিন কিছু মানুষকে ভালোবাসেন সকল মানুষকে না কাফির কে আল্লাহবুল্লাহ ভালোবাসেন আল্লাহবুল মানুষকে ভালোবাসেন আমাল আর কিছু কাজকে ভালোবাসেন যেকোন আল্লাহ ভালোবাসেন খারাপ কাজকে আল্লাগে না করেন ওয়াল আমাল ওয়ালাখ লাখ কিছু চরিত্র আছে যে চরিত্রগুলিকে আল্লাহ ভালোবাসেন নম্রতা ভালোবাসেন হ্যাঁ সততা ভালোবাসেন ভদ্রতা ভালোবাসেন যত ভালো গুনগুলো সেগুলিকে আল্লাহ ভালোবাসেন নোংনা ভালোবাসেন না অশ্লীলতা ভালোবাসেন না অশীল কথা ভালোবাসেন না অশীল লেখা ভালোবাসেন না ইত্যাদি ফাহুয়া ইহবিয়া দুন আবাদ আল্লাহর কিছু জিনিসকে ভালোবাসেন কিছু ভালোবাসেন না আলামা তা বালিকা যেমন আল্লাহ রব আলমিনের ব্যাপক প্রজ্ঞা বা হেকমত দাবি সৎ কর্মশীলের অনুসারীদের ভালোবাসেন ওয়া ইহিবুল মুজাহিদিনী তাদেরকে ভালোবাসেন ওহিবু তিন এবং এই আয়াতে রয়েছে বিশেষ করে দুটি আয়ত রয়েছে দুই পক্ষ থেকে ভালোবাসার প্রমাণ রয়েছে আল্লাহবাস দুই পক্ষ থেকে ভালোবাসেন এটা রয়েছে যেমন ইহেবাহ হচ্ছে আয়তে আর ইনকুন্তহেবাহাত এটাকে অস্বীকার করেছে জাহামিয়া মোতাজেলার জি হ্যাঁ তারপরে আর একটি গুণ নিয়ে আলোচনা করব বা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের রহমত দয়া মাঘের মার্জনা প্রমাণ। আল্লাহর গুণ হচ্ছে করা করা দয়া আল্লাহর গুণ হচ্ছে ক্ষমা করা মানুষও ক্ষমা করে কিন্তু মানুষের ক্ষমা আর দয়া হচ্ছে বড়ই সীমিত কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের যেমন জাতের ক্ষেত্রে আল্লাহ অসীম তেমনই তার সিফাত গুণাবলীর ক্ষেত্রেও বিসমিল্লাহ রহমান আয়াত যেমন প্রত্যেক সুরার শুরুতে আছে সুরায় তেমনি সুরায়ামলের একটি আয়াত ইন্ন ইন্সমিল্লাহ রহমান রাহিম আমি শুরু করছি সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময় আর রহমান এবং অতি দয়ালু আর রাহিম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 তাহলে কোন কা ফের কে মা সাকা কাশ্বাস আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করিস না আল্লাহ না আল্লাহর এ বাদবন্দী করিস না তো খেতেই দিব না কিন্তু আল্লাহ সবকে দিচ্ছ কীট পতঙ্গ সব কিছু আল্লাহ রহমদ সামিল এবং আল্লাহ কোথায় কীট পতঙ্গ কোথায় কোন মাখুলো কাজ সব খবর আল্লাহ কে আছে সাথে কি করা হয়েছে মানে কি এটা হচ্ছে আখিরাতের রহমত আল্লাহ রব আলিন রহমান উদ্দিনিয়া ও রাহিমা দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রব্লা রহমত মমিন কাফের সৎ অসৎ সকলের জন্য কিন্তু আখেরাতের রহমত আখেরাতের দয়া একমাত্র বিশ্বাসী মমিনের জন্য নয় হ্যাঁ আল্লাহর একত্র প্রতিষ্ঠাকারীদের জন্য সৎ লোকদের জন্য অসৎ লোকদের জন্য নয় আর কোন কাফের আর মুশিকের জন্য নয় ওরা আল্লাহ বলছেন আমার রহমত দয়া প্রত্যেক বস্তুকে স্বামী আল্লাহ নিজের ওপর অনগ্রহপূর্বরজ করেছেন আল্লাহর কোনো কিছু ফরজকারী নেই যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ যেহেতু আমাদের স্রোতটা সৃষ্টিকর্তা তার আদেশ নিষেধের হক রয়েছে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি যে উদ্দেশ্য সেটা তোমাকে আদায় করতে হবে সুতরাং বেঁচে থাকা ফরোজ এটা আল্লাহর হুকুম আমাদেরকে মেনে চলতে হবে কিন্তু আল্লাহ যে নিজের ওপর আল্লাহর সৃষ্টির ওপর দয়া করা কে ফরজ করে নিয়েছেন সেটা তার পক্ষ থেকে তাফাউদ্দোলান বা এহসান অর্থাৎ অনগ্রহ পুরুক তার পক্ষ থেকে এহসান এবং অনুগ্রহ সুরে নাম নম্বর চুয়ান্ন মোহন আল্লাহ আল্লাহ হেফাজতে রাখেন এই ব্যাপারে ইউসুফ সালাম এবং তার যে ভাই ফাল আল্লাহ রব আলমিন সর্বোত্তম হেফাজতকারী সুরক্ষাকারী ওয়াহু আহিমিন শুধু দয়ালু না তিনি তিনি সমস্ত আল্লাহ বান্দার ওপর কত বেশি রহম করেন মা যতটা তার ছোট্ট শিশু কোলের সন্তানদের ওপর করে কত মায় আছে চিন্তা করুন তো দেখি সামান্য একটু কষ্ট তো ফেলতে পারবে পারবে ठंडा शीतकाल क्या कत माय चिंता कर माया, माया मायर थके बापे थके ऐले मे रसला बंदार ओपर दाबी नल्लामानल्ला शीखमुक्त जीवन क्योंकि पापर बोझा पापे पहाड़ आमान भंग कर झेड़े दी ए? পার্থক্য কোথায় তাহলে পার্থক্যটা দেখা যাবে এটা হচ্ছে দলিল যে তুমি মুসলিম তুমি মমিন বিশ্বাসী অবিশ্বাসী না এই সঠিক মতে এবং গবেষকদের মতে বেনামাজি আধা নামাজি কাফের মুসলিম নয় ভালো করে শুনে রাখেন যদি প্রমাণ করে দিতে পারে যে আমি সর্বদা মুসলিম থেকেছি কারণ আল্লাহ দুইটি সতর্ক করেছেন ইল্লা তার মানে মুসলিম না থাকা অবস্থায় মারা গেল ইসলাম বিহীন অবস্থায় মারা গেল আল্লাহ কঠোর সতর্ক করে দিয়েছে কেউ বলতে পারবো না জানলাম তো জানতাম না হ্যাঁ আমি তো বুঝতাম না তুমি তো বলনি আল্লাহ বলে দিয়েছে কনো একটি হাদিসে নেই যে ইসলামের ভিতরে থাকে না কিন্তু নামাজ না পড়লে কি হয়ে যায় কাফের হয়ে যায় ফমান তারা কাস্বীকার নাই ছেড়ে দিলে অলসতাই অবহেলায় পড়ছি পড়ব কা শব্দ এসছে মুসলিম থাকে হাদিস কেমত পর্যন্ত না সুতরাং এই যে মতটি রয়েছে এই মতটি দুর্বল যদিও দল ভারী দল হলে সেটি সঠিক হবে জরুরি সুতরাং খুব সতর্ক সাবধান অন্তত মুসলিম হয়ে যদি মরতে পারেন তাহলে সমস্ত চাইতে বড় দয়ালু আল্লা আলিম কখনো আল্লাহ যদি মারা যায় তাহলে তাকে জাহান্নামে চিরকাল রাখবেন না হইতে পারে কিছু পানিশমেন্ট হইতে পারে কবর মেলা পানিশমেন্ট শাস্তি হয়ে গেছে দুনিয়াতে মেলা বালা বালামসিবের মাধ্যমে শাস্তি হয়ে গেছে তারপরেও যদি তার কাফার মোচন না হয়ে থাকে তো কিছুদিন যেতেও পারে জাহান্নামে তারপরে ইমান ভঙ্গ যদি না হয়ে থাকে নামাজ প্রমাণ করে দিতে পারে এবং শির মুক্ত থাকতে পারে তো আহ আর হামুর রাহিম তিনি সমস্ত দয়ালু চাইতে বড় দয়ালু আলার ইউসুফ আয় নব্বর এর আয়াতগুলি কেন নিয়ে এসেছেন লেখক রাহমা ফিরাতে শুরুতে হেডলাইনে বলে দিয়েছি এই আয়াত গুলিতে আল্লাহ রব আলী আল্লাহ সুবাহী কি বলা হয়েছে যে তিনি দয়ালু তাঁর রহমত রয়েছে তাঁর দয়া রয়েছে তার মাঘ ফেরা তাঁর ক্ষমা রয়েছে মার্জনা রয়েছে আল্লা কবে জালা যেমন এই গণগুলি আল্লাহর জন্য উপযোগী হয় আল্লাহর জন্য ধরনের ক্ষেত্রে পরিমাণের ক্ষেত্রে ক্ষেত্রে সীমানা আছে কিছু যে আল্লাহ রহমত হচ্ছে এতটা হ্যাঁ আল্লাহর ক্ষমা হচ্ছে এতটা নীম এবং সৃষ্টির সাথে এই ক্ষেত্রে কোন তুলনা চলবে না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 জমি জায়গায় কেন বেমানি করে মানুষ অন্যের উপর জলম অত্যাচার করে রাজনীতির ক্ষেত্রে অথবা অর্থের ক্ষেত্রে ধন সম্পদ অর্জনের ক্ষেত্রে সুদ ঘুষ কেন সরকার ওকে বেদন তার ঘুষ খাচ্ছে কেন হ্যাঁ না ছেলে মেয়েদেরকে আরো ভালো করে লেখাপড়া করলে বিদেশে পড়াশোনা আল্লাহ রা দয়া করতে গিয়ে আল্লাহ ক্ষমা করতে গিয়ে কোন রকমের জুল হয় না কোন রকমের জুল হয় না মানুষ দয়া করতে গিয়ে আর মাফ করতে গিয়ে জুল হয়ে যায় মাফ করতে গিয়ে জুল खराबा मुखे बी मानुषर सामने ऐले धमक दिल भेतर भेतर स्वामी स्त्री गल्पले दोष नहीं খুব একবার ভালো মন ভালো ছেলে আপনার আর পরের ছেলেটা শুধু খারাপ জি ভাই বোনের ছেলে মেয়েদের সাথে অন্য যারা থাকে আমাদের দেশের পিঠাই হয় ভাইয়ের ছেলেটাই খারাপ লাগে শুধু ভাইয়ের মেয়েটাই শুধু খারাপ কিন্তু আপনার ছেলে মেয়ে না সব জি দয়া মায়া করতে গেজল অত্যাচার করি যে কত ক্ষেত্রে জাহমিয়াত আর এই আয়াতগুলি দ্বারা খন্ডন করা হয়েছে জাহামিয়া মোহতাজ গোমরা দলগুলির এইরকমই যারা রয়েছে যারা অস্বীকার করেছে আল্লাহ রহমত এবং মকফেরাত মার্জনার গনগুলিকেই কেন ফেরার মিনা তসবিহেজাম তাঁদের ধারণায় যদি আল্লাহ ক্ষমাকারী আল্লাহ দয়াকারী বলি তো সৃষ্টির সাথে তুলনা হয়ে যায় সৃষ্টি সদৃশ্য হয়ে যায় তারা রূপক অর্থে তখন নিয়েছে আর একটি বিষয় নিয়ে আলোচনা করে নিয়ে আল্লাহর যখন রহমত আর কিসের কথা আসলো হ্যাঁ রহমত রহমত মানে দয়া রহমত দয়া আর মার্জনা ক্ষমার কথা আসলো এখন আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ রাজি হন আবার ওর আল্লাহ ক্রোধ হয় আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ ঘৃণা করেন আল্লাহ যেমন মহব্বত করেন ভালোবাসা আল্লাহ ঘৃহণা করেন কোরআন এই গুণগুলি আল্লাহ রাবুল আলম ক্ষেত্রে কর্মগত গুণ আল্লাহ রাবুল আলমিন বান্দাদের ওপর নেক বান্দাদের ওপর রাজি হন্না হন না। জন্য সাহাবীর নাম আসলে কি رضی রাহান হোক আল্লা কর্মগত এই জন্য বলছি যে কিছুক্ষণ পরে বা সামনে সপ্তাহের দিকে আসবে আল্লাহর জাতিয়া সত্যাগত গুণ গুলি আসবে তাহলে গুণ হচ্ছে দুই রকম জাতি সেফাতে জাতিয়া সত্যাগত গুণ আর সেফাতে ফেলিয়া মানে কর্মগত গুণ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 যিনি রাজি হন তার নাম হচ্ছে রাজি হ্যাঁ আল্লাহকে যদি আর রাজি বলে তো বলা যাবে আল্লাহ নামে ধার রাজি নেই এই এইরকমই আল্লাহ হন রাগান কে রাগান্বিত হন আল্লাহর ক্রোধ হয় তাহলে কি আল্লাহ নাম আল্লাহর গজব হয় বলব তাহলে এটা হচ্ছে কর্মগত ফির কর্মগত আল্লাহর গুণ কিন্তু কি এখান থেকে নামকরণ করা যাবে যে আল্লাহর নাম হচ্ছে গা না বলা যাবে না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 আল্লা পেয়েছে তাতে ওয়াকাউল আলমাই মোতাহ মেদান যারা ইচ্ছা কিত ইচ্ছাকৃত কর মমলিমকে খুন করবে তার শাস্তি হচ্ছে বদরা হচ্ছে জাহান্ন একটি শাস্তি খালেদান থাকবে যদি হালাল মনে করে অথবা যদি ইমানবিহীন অবস্থায় খুন করে অথবা শাস্তি এটাই কিন্তু তার ইমান তহির ঠিক থাকলে চিরকাল রাখবেন না চিরকালটা দীর্ঘকালের কালে রূপান্তরিত হবে এ অর্থ শাস্তি আসল শাস্তি হচ্ছে কোন এত বড় করা, কোন যে তার শাস্তি হচ্ছে একজন মমিন কে খুন করলে তার শাস্তি হচ্ছে চিরকাল জাহান নাম কিন্তু মমিন মুসলিম যদি খুনি হয় তাহলে চিরকাল তাকে আল্লাহ কি করে দিবেন এই সাজাকে দীর্ঘকালে রূপান্তরিত করে দিবেন যেমন মৃত্যুদণ্ড কে আজকালকার আইনে মানবরচিত আইনে কি করা হয় যাবজ্জীবন জেলে রূপান্তরিত করা হয় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তারপর মৃত্যুদণ্ড না তো আজীবন জেল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 মুসলিম হলে কি হব তাহলে সেও কাফের কারণ আল্লাহর হারাম কি তো হালাল মনে করল বৈধ মনে করল বিভিন্ন এই অর্থ করা হয়েছে দ্বিতীয় শাস্তি তাহলে চিরকাল বা দীর্ঘকাল বা গাজেবা আল্লাহ আলী তৃতীয় শাস্তি খনির যে আল্লাহর ক্রোধ গজব হয় গাজেবাহ আল্লাহর গণিতি আল্লাহ রাগানিত হার আল্লাহর ক্রোধ হইতে থাকে তাহলে আল্লাহ গজব কথা জানলাম তাই না এবং লানত আল্লাহ গজব আল্লাহর ক্রোধ হয় তারপর আল্লাহ ল আল্লাহ এর কারণ হচ্ছে যে তারা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 প্রতিশোধ নেওয়া কিন্তু আল্লাহ নাম কি বলে মুবেন না সুরাজ পঞ্চান্ন মহান আল্লাহরে কিনা घृणा मोनाफिका कर घृणा कर आल्ला चाननी तेषा करेफा कब्जे आल्ला तौिक दे আল্লাহ তাদের যুদ্ধে গমন কে মনাফিকদের যুদ্ধে গমন কে ঘৃণা করেছেন তাদেরকে ভারী করে দিয়েছেন ওই সময় মাথা ভারী হয়ে গেছে মনটা ভারী হয়ে গেছে আরে অনেক গরম প্রচন্ড গরম আর খেজুর পাচ্ছে আর এই সময় কি আর বাইরে এত গরমে যাওয়া যায় আর এত দূরে লম্বা ছয় সাতশো কিলোমিটার সফর কে যায় থাক মাথা ভারী জি শরীর ভারী ফজরে নামাজের সময় উঠতে গিয়ে লাফ দিয়ে উঠছে আর একজন আর আজান হইতে মনে হচ্ছে শরীর আরো ভারী চাইছেন এই না জানলা জুলুম করে দিয়েছেন তোর চেষ্টা নেই তোর শরীর আরো ভারী হতে যাচ্ছে তো থাকতে শুয়ে থাক কারিহ্লাহিমবাহ তার উঠাকে ফজরের জন্য আল্লাহ ঘিরা করেছেন ফসাবাত मन मन चायजुदेना भारमे दोष ना घुमे दोष ना तुम्हार इमान दोष आगे गुरुपूर्ण विषय मन रखबे একজন লোক প্রতিদিন উঠতে পারে আর আপনি মাসে একদিন মনটা চায় তার উঠতে পারছেন না দেখেন ভালো করে খোঁজনি আপনি অন্দর মহলে যে আপনার অনেক পাপ আছে যার ফলে এত ভালো কাজের তৌফিক আল্লাহ দিচ্ছেন না আপনাকে নির্জন আপনি আল্লাহর সাথে এখন নেবেন আল্লাহর সাথে কথা বলবেন অনেক সময় ভালো মানুষ যার বা আজকালকার জমানের ভালো মানুষ কিন্তু এই ভালো কাজটা তৌফিক হচ্ছে না মনটা মাঝে মাঝে তারপর উঠতে পারছেন না প্রতিদিন বেতর ছেড়ে দিলেও বেতনটা ছুটে যায় ওই আজান হয়ে যায় আপনি শুয়ার আগেখানে ফেসবুক দেখতে দেখতে মহিলা ছবি এসব মাঝে মাঝে দেখে শুয়ে কি করে টফিক হবে তাহত পড়তে ওঠার আপনি অভ্যাস করেন তো কোরআন পরে সন্ত দেখি উজুর অবস্থায় সন্ত দেখি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 जेह क्षेत्रे प्रत्येक कर राजी करते क्यों इत्यादि इत्यादि चाहरी तफिक हा रुजी दे बरकत हा क्यों अनेक हाथ पा मार चेस्ट करना দেখেন চিন্তা করি এক এক জনের লাইফ এক একরকম আছে আপনারা নিজেরা এই আয়াতগুলি যখন ভালো করে গভীর ভাবে অধ্যায়ন করবেন তখন বুঝতে পারবেন আছি আল্লাহ জানা দান যেন এরশাদ করছেন তাহলে এখানে আল্লাহর ঘিনা কারিহা কারিহা আল্লাহ আল্লাহর ঘিনার সিফাত গুণ পাওয়া গেল টাইমে কিন্তু এসব তফসিল দেখাতে চাননি যেগুলো অতিরিক্ত বলছে কি দেখাতে চাইছেন তিনি যে আল্লাহ একটি সিফাত হচ্ছে আল্লাহ খারাপ ব্যক্তিকে খারাপ কাজকে ঘৃণা করেন আল্লাহ কাছে বড়ই অসন্তুষ্টির কারণ মালাতা যে এমন কিছু বলবে যা তোমরা নিজেরা করো না নিজে পারেন না নিজে করেন না আর বলতে আছেন মানুষকে গিবোধ করিয়েন না চেগুল করি করিয়ে না মিথ্যা বলিয়েন না আরাম খাই না সুদ খায়েন না ঘুষ খায়েন না আর নিজেই সব কিছু করছেন ছেলে মেয়ে কিছু তরবিয়ত দিচ্ছেন এই মিথ্যা যাপন করছো আর ছেলে মেয়েদের ভালো তরব করছো বাড়ি করে হইতে পারে অনেকে আছে নিজের নামাজ ঠিক নাই হেফজ খানাতে ভর্তি করে ছেলে মেয়েকে বাংলাদেশে বহু আছে এরকম কিসের আবেগে আমাকে জান্নাতেনে যে ওর মাকে নিয়ে যাবে আর দশটা আরো নিয়ে যাবে संशोधन चेस्ट करते मानस एलमें बला जाएक नहीं पुरोपुर बांसते আপনার কেউ যদি অবশ্যই বলবেন এখানে উদ্দেশ্য করবে না এইটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যে তোমার মধ্যে এই দোষ কেন তুমি দোষ মুক্ত হও বিষয়টা বোঝার চেষ্টা করবেন তাহলে তো আলিম সমাজকে আজকাল ভালো কথা থেকে নীরব হয়ে যেতে হবে কে দোষ মুক্ত আছে বুঝছেন না কিন্তু তাকে চেষ্টা করতে আল্লাহ চেষ্টা না করো আল্লাহ লোক আলো পছে আল্লাহ খুব সুন্দর সুন্দর কথা কিন্তু তুমি নিজেই পালন করছো না এই আয়াতে রয়েছে শেখ ফান বলছেন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 ঘৃণা করা আসাফ হ্যা এবং কোন কিছুতে দুঃখিত হওয়া দুঃখিত যে এরকম কাজ করছিস ওয়াল মাকত এবং অসন্তুষ্ট হওয়া নারাজ এবং বাহা যে শব্দ এসছে বা একটু আগে যে কথাটি বললাম আল্লাহর গুণগুলি গুণ আর কর্মগত গুণ বলছেন যে এই সমস্ত গুলি হচ্ছে আল্লাহর মিন সেফাতিল আফাল কর্মগত গুণ কর্মগত গুণ এই জন্য আল্লাহর নাম এগুলো থেকে বের করবেন না যে আল্লাহর নাম মাকেত আসেফকারে কারে মনতাক এগুলোর নাম লাইন না আল্লাহ লাইন না কিন্তু আল্লাহ খারাপ ব্যক্তি এবং খারাপ কাজের ওপর কি করেন লেন আল্লাহ বলে আল্লাহর নাম করন করা যাবে না এগুলি হচ্ছে আল্লাহর কর্মগত গুণ আল্লাহ আল্হাল আল্লাহ করেন মাতাস যখন চান যেমন ভাবে না ইউসবে আহ্লিসিকে সাব্যস্ত মহান আল্লাহ যেমন আমরা বিশ্বাস করি সেগুলি সেগুলিকে মানি সাব্যস্ত রাখি মা কবে জালালি যেমন আল্লাহর জন্য উপযোগী হতে পারে আমরা প্রতিশোধ নিতে গিয়ে বাড়াবাড়ি করে দি আল্লাহ বাড়াবাড়ি করেন যে লোকটি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 আসবেন বিচার দিবসে এইগুলি বিষয় আসবে আর এই রকমই আল্লাহ রবুল্লা আলমের প্রথম আকাশে আসা আল্লাহ রবুল্লা আলমীর আরাফাবাসীদের কাছাকাছি আসা এই বিষয়টি ইনশা আল্লাহ সামনে আলোচনা হবে আর তারপরে তখন সত্তাগত আলোচনা শুরু করব এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহামা মোহাম্মদ বা আল্লাহ আলী হোসাল